পক্ষে ক্ষতিকর বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বোমকেশ কাহিনী মণিমন্ডন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় জন্ম তিরিশে মার্চ আঠেরোশো মৃত্যু উনিশশো সালের বাইশে সেপ্টেম্বর বাংলা সাহিত্যে তিনি ছিলেন এক বহুমুখী প্রতিভা পাল্লা দিয়ে লিখেছেন একের পর এক সত্যান্বেষী ব্যমকেশ বক্সির গল্প চিত্রনাট্য অজস্র ছোট গল্প এবং ঐতিহাসিক উপন্যাস রচনাকাল হিসেবে বোমকেশ সিরিজের প্রথম গল্প পথের কাঁটা তারপর সীমন্ত হীরা বাবুর নিজের কথায় এই দুটি গল্প লেখার পর বোমকেশকে নিয়ে একটি সিরিজ লেখার কথা মনে হয় তখন সত্যান্বেষী গল্পে বোমকেশ চরিত্রটিকে এস্টাবলিশ করি পাঠকদের সুবিধার জন্য অবশ্য সত্যানবেষীকেই বোমকেশের প্রথম গল্প বলে ধরা হয় গল্প উপন্যাস মিলিয়ে বোমকেশকে নিয়ে মোট বত্রিশটি কাহিনী রচনা করেন তিনি আমাদের আজকের গল্প মনিমন্ডন শরদিন্দু বন্ধপাধ্যায় রচনা করেন উনিশশো সালে प्रधान चरित्रे बोमकेश अजित रसमय सरकार एवं भोला गल्पाठे दीप गल्पे सूत्रधार अमि अग्नि बोमकेश बक्सर भूमिकाय मीर शुरू होनीमंडन প্রসিদ্ধ মণিকার রসময় সরকারের বাড়ি থেকে একটি বহুমূল্য জড়োয়ার নেকলেস চুরি গেছে সকালবেলা খবরের কাগজ পড়বার সময় বিলম্বিত সংবাদের স্তম্ভে খবরটা দেখেছিলাম বেলা আন্দাজ আটটার সময় টেলিফোনটা এলো অপরিচিত ব্যগ্র কণ্ঠস্বর হ্যালো বংকেশবাবু না আমি অজিত আপনি কে उत्तर एलो दोकानजित बंदोपाध्याय बोकेश बाबू बंधु হ্যাঁ বোমকেশকে যা বলতে চান আমাকে বলতে পারেন থেকে রসময় বললেন দেখুন যে নেকলেসটা চুরি গেছে তার দাম সাতান্ন হাজার টাকা সন্দেহ হচ্ছে বাড়ির একটা চাকো চুরি করেছে কিন্তু কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না পুলিশেও সব খবর দিয়েছি কিন্তু আমি বোমকেশবাবুকে চাই তিনি ছালা নেকলেস কেউ উদ্ধার করতে পারবে না বেশ তো আপনি আসুন না যদি আপনারা আসেন তো বড্ড ভালো হয় যারা বিপদে পড়ে তারাই বোমকেশের কাছে আসে সে আগে কারোর কাছে যায় না আমি বললাম বেশ বোমকেশকে বলবো? রসময়ের মিনতি আরো নির্বন্ধপূর্ণ হয়ে উঠল না না না নয় নয় আসবেন আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি আপনাদের কোনো অসুবিধা হবে না বেশ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এখুনি গাড়ি পাঠাচ্ছি মিনিট কয়েক পর একটি ক্যাডিল এক গাড়ি এসে আমাদের দরজায় দাঁড়ালো বোমকেশ বাথরুম থেকে বেরোতে তাকে সব কথা বললাম এবং জানলা দিয়ে গাড়িও দেখিয়ে দিলাম দেখে শুনে সে আপত্তি করল না আমরা ক্যাডিল একে চড়ে বেরিয়ে পড়লাম কলকাতা শহরের বিভিন্ন অঞ্চলে রসময় সরকারের গোটা পাঁচেক সোনা দানা হীরা জহরতের দোকান আছে কিন্তু তার বসত বাড়ি বউবাজারে কিছুক্ষণের মধ্যেই গাড়ি তার বাড়ি পৌঁছে গেল রসময় সরকারের বাড়িটি সে ধরনের একেবারে ফুটপাথের কিনারা থেকে তিনতলা উঠে গেছে ওপরে উঠবা সিঁড়ি দুপাশে দোকানের শাড়ি গৃহস্বামী ওপরের দুটো তলা নিয়ে সিঁড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল গাড়ি গিয়ে থামতেই দরজা খুলে একটি যুবক বেরিয়ে দেয় সুদর্শন চেহারা বয়স সাতাশ আঠাশ নমস্কার করে বলল নমস্কার আমার নাম মণিময় সরকার বাবা উপরে আপনাদের জন্য অপেক্ষা করছেন আসুন আসুন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম দোতলায় রয়েছে রান্নাঘর ভাড়ার ঘর চাকরদের দিয়ে থাকবার জায়গা এবং তক্তপোষ একটি বসবার ঘর আমরা দোতলা ছেড়ে তিনতলায় উঠলাম এখানে গৃহস্বামী সপরিবারে বাস করেন তিনতলায় উঠলে গৃহস্বামী যে কতটা বিত্তবান তার পরিচয় পাওয়া যায় ला लागान भारि दरजाय रेशमी पर्दा मेझे पुरु गुमी मोड़ा सोफा से बेर आलमारी देवाले पारसिक छवि टैपेस्ट्री इत्यादि घर टी एक अगछाल मणिमय बाबा বাবু এসেছেন দেখলাম রসময় সরকার একটি চেয়ারে বসে ডান পাটি সামনের দিকে বাড়িয়ে রেখেছেন এবং এক বিবাহিতা যুবতী তার পায়ে শেখ দিচ্ছে রসময় বাবুর বয়স অনুমান পঞ্চাশ ভারী গড়নের শরীর মাংসল মুখ এখনো বেশ দৃঢ় আছে আমাদের দেখে তিনি তাড়াতাড়ি উঠবার চেষ্টা করে আবার বসে পড়লেন আমার ও বোমকেশের দিকে পরপর তাকিয়ে হাজ করে বোমকেশকে বললেন আহ আসুন বাবু আমি সব দিক দিয়েই বড় কাবু হয়ে পড়েছি আপনি আপনারা এসছেন আমি আমি বাঁচলাম অজিত বাবু আপনি বসুন আমাদের মধ্যে কে ব্যকেশ তা প্রশ্ন না করেও তিনি বুঝেছেন রসময় সরকার বিষয় সম্পন্ন ব্যক্তি তাতে সন্দেহ নেই আমরা সোফায় পাশাপাশি বসলাম বমকেশ বলল পায়ে বাথ ধরেছে দেখছি বাত রোগটা মারাত্মক নয় কিন্তু ভীষণ কষ্টদায়ক রসময় বললেন আর বলবেন না মশাই এমনিতে আমার শরীর বেশ ভালোই কিন্তু এই বাঁধ আমাকে একেবারে পঙ্গু করে ফেলেছে ছেলেবেলায় ফুটবল খেলতাম ডান পায়ের বুড়ো আঙুলটা ভেঙে গিয়েছিল এখন এমন দাঁড়িয়েছে আকাশের এক কোণে রুমালের মতো এক টুকরো মেঘ উঠলে বুড় আঙুল চিড়িক মারতে থাকে কিন্তু সে যাক বোমা এদের জন্য চা নিয়ে বিবাহিতা যুবতী এতক্ষণ মাথা নিচু করে শ্বশুরের পায়ে সেঁক দিচ্ছিল সুন্দরী মেয়ে কিন্তু তাঁর মুখে পারিবারিক বিপদের ছায়া পড়েছে সে ওঠবার উপক্রম করতেই বোমকেশ বলল না না চায়ের দরকার নেই আমি চা খেয়ে বেরিয়েছি উনি শ্বশুরের পদসেবা করছেন করুন রসময় একটু হাসলেন যুবতী আবার বসে পড়ল রসময় বললেন আচ্ছা আচ্ছা তবে থাক মনে সিগারেট নিয়ে এসো মণিময় এতক্ষণ একটি চেয়ারের পেছনে দাঁড়িয়েছিল সে চলে গেলে রসময় যুবতীর দিকে সস্নেহ দৃষ্টিতে তাকিয়ে বললেন বড় লোক বৌমা আমার গেন্নি ছোট ছেলেকে নিয়ে তীর্থ দর্শনে বেরিয়েছেন এখন ও হাতেই সংসার অবশ্য ওকে দিয়ে পদসেবা আমি করাই না কিন্তু এই চাকরটা এই পর্যন্ত বলে রসময় থেমে গেলেন তারপর গলা সর পাল্টে বললেন বাজে কথা থাক কাজের কথা বলি আপনি অনুগ্রহ করে এসেছেন আপনার অমূল্য সময় নষ্ট আমি করবো না বংকেশবাবু কাল রাত্রে আমার বাড়িতে অঘটন ঘটে গেছে যা কখনও হয়নি তাই হয়েছে হিরের নেকলেস আপনি সব গোড়া থেকে বলুন সংক্ষেপ করবেন না মনে করুন আমি কিচ্ছু জানি না এইভাবে বলুন মণিময় একটি দামি সিগারেটের টিনের ঢাকনা ঘুরিয়ে খুলতে খুলতে ঘরে ঢুকলো। টিন আমাদের সামনে রেখে জান্নার সামনে গিয়ে দাঁড়ালো আমরা সিগারেট ধরালাম রসময় বলতে আরম্ভ করলেন কলকাতা শহরে আমার পাঁচটা জুয়েলারির দোকান আছে বড়ো কারবার বছরে প্রায় ত্রিশ লক্ষ টাকার কেনা বেচা অনেক বিশ্বাসী প্রবীণ কর্মচারী আছে। আমার যখন শরীর ভালো থাকে আমি দেখাশোনা করি দু বছর থেকে মনিও যাতায়াত শুরু করেছে কলকাতার বাইরে ভারতের সর্বত্র আমাদের কাজ কারবার আছে বোম্বাই মাদ্রাজ, নয়াদিল্লি যেখানে যত বড় জহরি সকলের সঙ্গে আমাদের লেনদেন কখনো আমাদের কাছ থেকে তারা হিরে জহরত কেনে কখনো বা আমরা তাদের কাছ থেকে কিনি জহুরি ছাড়া সাধারণ খরিদ্দার তো আছেই রাজারাজা থেকে ছাপোশাক গৃহস্থ সবই আমাদের খদ্দের মাসখানেক আগে দিল্লি থেকে রামদাস চকসি নামে একজন বড় জহুরি আমার কাছে এলো রাজস্থানের কোন রাজবাড়িতে মেয়ের বিয়ে দশ লাখ টাকার গয়নার ফরমাস পেয়েছে কিন্তু সব গয়না সে নিজে করতে পারবে না আমাকে দিয়ে একটা হিরের নেকলেস গড়িয়ে নিতে চায় ডিজাইন দেখে হিরে বাছাই করে দাম কষা হলো সাতান্ন হাজার টাকা এক মাসের মধ্যে গয়না গড়ে দিল্লিতে রামদাসের কাছে পৌঁছে দিতে হবে গয়না তৈরি হলো আমার ইচ্ছে ছিল আমি নিজেই গিয়ে গয়নাটা দিল্লিতে পৌঁছে দিয়ে আসবো কিন্তু হলো কি জানেন গত মঙ্গলবার থেকে আমার বাতের ব্যথাটা চার দিল কি উপায় কি উপায় অত দামি গয়না কর্মচারীদের হাতে পাঠাতে সাহস হয় না শেষ পর্যন্ত ঠিক হলো ময়ে যাবে আমার বদলে আজও যাবার কথা আমি তো কদিন বাড়ি থেকে বেরোতেই পারি না মনি তো কাজকর্ম দেখছে নেকলেসটা তৈরি হবার পর বড় দোকানের সিন্ধুকে রাখা ছিল কাল বিকেলবেলা মণি সেটা বাড়িতে নিয়ে এখন আমার আমার বাড়ির কথা বলি আমার স্ত্রী ছোট ছেলে হিরণময়কে নিয়ে তীর্থ করতে বেরিয়েছেন অর্থাৎ দাক্ষিণাত্য বেড়াতে গেছে বাড়িতে কালি আছি আমি মণিময় বউমা। বৌমা দোতলায় থাকে দুজন চাকর বামুন ড্রাইভার আর আমার খাস চাকর ভোলা এই কোজন নিয়ে বর্তমানে আমার সংসার কাল বিকেলে মনি যখন নেকলেস নিয়ে বাড়িয়েলো। আমি তখন এই চেয়ারে বসেছিলাম আমার খাস চাকর ভোলা পায়ে মালিশ করে দিচ্ছিল মনি নেকলেসের কেস আমার হাতে দিয়ে বলল এই নাও বাবা আমি ভোলাকে ছুটি দিলাম সে চলে গেল তখন আমি কেস খুলে গয়নাটা পরীক্ষা করলাম সব ঠিক আছে কোথাও কোনো অসুবিধে নেই তারপর বৌমাকে ডেকে বললাম বৌমা কাপড় দিয়ে এটাকে বেশ ভালো করে সেলাই করে দাও তো বৌমা এক টুকরো এখানে বসে বসে ছুঁত ছুঁতো দিয়ে সেলাই করে দিলেন বোমকেশ এতক্ষণ মন দিয়ে শুনছিল এইবার মুখ তুলে বলল মাপ করবেন গয়নার বাক্সটা আকারে আয়তনে কত বড় রসময় একটু দ্বিধা করে এদিক ওদিক তাকিয়ে তারপর বললেন কত বড় মুটি বড় নয় এই ধরুন পিতা ইতস্তত করছেন দেখে মণিময় বইয়ের শেলফ থেকে একটি বই এনে বোমেশের হাতে দিয়ে বলল এই সাইজের বললেন ঠিক ঠিক ওই কুমিরের তার মকমলের খাঁচ কাটা ঘর বইখানা ষোলো পেজি ক্রাউন সাইজের পাতার সংখ্যা আন্দাজ তিনশো বোমকেশ বইখানা মণিময়কে ফিরিয়ে দিয়ে বলল বুঝেছি বলুন রসময় আবার বলতে আরম্ভ করলেন তারপর মণি চাখে ক্লাবে চলে গেল আমি গয়নার কেসটা হাতে করে আবার অফিস ঘরে গেলাম পাশেই আমার অফিস ঘর বাড়িতে বসে কাজকর্ম করার দরকার হলে ওখানে বসেই আমি করি একটা সেক্রেটারি এর টেবল আছে তার দেরাজে দরকারি কাগজপত্র থাকে আমি গয়নার কেস দেরাজে রেখে দিলাম বাড়িতে একটা লোহার সিন্ধু গাছে বটে কিন্তু গিন্নি তো তার চাবি নিয়ে চলে গিয়েছেন আমার অন্যায় হয়েছিল অত বেশি দামি জিনিস খোলা দেরাতে রাখা আমার উচিত হয়নি কিন্তু আমার বাড়ির যেরকম ব্যবস্থা তাতে তো আশঙ্কার কোন কারণ নেই চাকর বাগর থাকে ডেকে না পাঠালে ওপরে আসে না অন্য লোকেরও যাতায়াত নেই তাই এখান থেকে গয়না চুরি যেতে পারে এই সম্ভাবনা মনেই আসেনি আমার মশাই রাত্রে আন্দাজ নটার সময় আমি তো খাওয়া দাওয়া নিলাম আমাদের খাওয়ার ব্যবস্থা অবশ্যই দোতলায় কিন্তু এই বাপের ব্যথাটা হয়ে অবধি বউমা ওপরেই আমার খাবার এনে দেন খাওয়ার সেরে আমি একটা বই নিয়ে বসলাম বৌমাও খেয়ে নিলেন মনির ক্লাব থেকে ফিরতে ফিরতে প্রায় দেরি হয় তাই তার খাবার বৌমা সবার ঘরে ঢাকা দিয়ে রাখলেন দশটার সময় আমি ভোলাকে ডাকবার জন্য ঘণ্টি বাজালাম তারপর শুতে গেলাম আমার বেতু শরীর সবার পর হাত পা না দিলে ঘুম আসে না ভোলাই রোজ টিপে দেয় তারপর আমি ঘুমিয়ে পড়লে চলে যায়। ভোলা খুব কাজের চাকু বছর ধরে গামার কাছে আছে জুতো বুরুষ করা কাপড় জামা গিলে করে দেয়া। ফাই ফার্মাস খাটা হাত পা সব কাজই ও করে কাল বৌমা সদরদোর খুলে দিলেন ভোলা এসে আমার হাত দিতে লাগল আমি ক্রমে ঘুমিয়ে পড়লাম তারপর সে যে কখন চলে গেছে আমি জানতে পারিনি হঠাৎ ঘুম ডাকে ও আমার বিছানার উপর ঝুঁকে ডাকছে বাবা বাবা উঠুন বাবা সর্বনাশ হয়ে গেছে কোথায় রেখেছেন কেন টেবিলের দেরাজে কই সেখানে তো নেই আমি আমি ছুটে গিয়ে দেরাজ করলাম নেকলেসের বাক্স নেই সব দেরাজ কালাম কোথাও নে মনের অবস্থা বুঝতে পারছেন বঙ্কেশবাবু মণিকে জিজ্ঞেস করলাম তুই এত রাত্রে কী করে জানলে সে বলল বোমকে সার তুলে রসময়কে বারণ করল মণিময়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলো রাত তখন কটা মণিময় অত্যন্ত সঙ্কুচিত হয়ে বলল প্রায় বারোটা না না বারোটা বাজতে পাঁচ মিনিট কি দশ মিনিট হবে রাত ১২টার সময় কোনো কারণে আপনার সন্দেহ হয়েছিল যে নেকলেস চুরি গেছে কি করে সন্দেহ হলো সেইটা বলুন মণিময় যেন আরও সংকুচিত হয়ে পড়ল পিতার প্রতি এটি গুপ্ত কটাক্ষপাত করে গলাটা একটু নামিয়ে সে বলতে আরম্ভ করল আসলে বঙ্কেশবাবু কাল আমার ক্লাব থেকে ফিরতে একটু বেশি দেরি হয়ে গেছিল মানে ক্লাবে ওই ব্রিজ ড্রাইভ চলছে আমি কোথায় ক্লাব মানে খেলাধুলো খুব কাছে সব রকম ঘরোয়া খেলার ব্যবস্থা আছে হতে রাত হয়ে গেল আপনি হেটে ক্লাবে যান আগে হ্যাঁ খুব কাছে তাই হেঁটেই যাই কাল যখন ক্লাব থেকে বেরোলাম তখন পৌনে বারোটা রাত নিঃ আমাদের বাড়ি সদর দরজা ঠিক সামনে একটা ল্যাম্প আছে चले पास दबे लोक दौर स बोधायर पैर शब्द सुनते पेल घर फिर तकाल चटकर बाड़ीत दूर थे देखे मना हलो भोला चाके देखा भेजान रही है अन्दिन दसटा साढ़े दस ट्र मध्य बाड़ी फिर क्योंकि सदर दरजा तर आगे बंद आज खोला रोज खटका लगत सदर दरजा हुड़को लागिए उठे गलम दोतल चाकर घुम सारा शब्द नहीं तीन तलाय उठते ही स्त्री दरजा खुले दिले अपनी उदय लक्ष्य कर तीन तलार दरजाय बिलिति गा तला लागान भेतरथ बध कर दीले बिना चाबी बहरे खोला जाए আমার স্ত্রীকে বললাম যে বাড়ি সামনে একটা লোক উনি বললেন দেখেছেন। দেখেছেন। দাঁড়িয়েছিলেন তাকালো। সে লজ্জা পেল তার মুখ লাল হয়ে উঠল রসময় তাকে উৎসাহ দিয়ে বলল লজ্জা কি বৌমা যা দেখেছ বোমকেশকে বলো যুবতী তখন লজ্জার স্তিমিত কণ্ঠে থেমে থেমে বলল কাল রাত্রিরে আমি ওর ক্লাব থেকে ফিরতে দেরি হচ্ছিল আমি জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলুম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ দেখলুম ঠিক আমাদের দরজার সামনে ফুটপাতের ওপর কে যেন দাঁড়িয়ে আছে আমি ঝুঁকে দেখার চেষ্টা করলুম কিন্তু ভালো করে দেখতে পেলুম না তারপরেই লোকটা অদৃশ্য হয়ে গেল মনে হলো দরজায় ঢুকে পড়ল। সেই সময় দেখতে পেলো মুনি আসছেন লোকটা যেন দেখে ভেতরে ঢুকে পড়ল তারপর না তবে মনে হয়েছিল চাকরদের মধ্যে কেউ হবে মণিময়কে বলল। তারপর কি হলো স্ত্রীর কথা শুনে সন্দেহ আরো বেড়ে গেল नेकलेसा विवा निश्चे देखे कारण सिंधु के ची नहीं माँ चले गए चुपी चुपी बाबार अफिस घर गलम आलो जेले दर खुले देखल नेकलेसर केस से रखा सम्भव सब जैगे खुजल कई भीषण भय हल बंकेश तक बाबा के डेके तुलम मणिमा चुप कर ले বোমকেশ নিবিষ্ট মনে আরেকটি সিগারেট ধরালো তারপর সব প্রশ্ন চোখে রসময়ের দিকে তাকাল রসময় আবার তার কাহিনী শুরু করলেন যখন নিঃসংসয়ে বুঝলাম নেকলেস চুরি গিয়েছে তখন সব সন্দেহ পড়ল ভোলার উপর ভেবে দেখুন আমার তেঁতলার সদর দরজায় ইয়ে লক লাগানো ভেতর থেকে বাইরে যাওয়া সহজ কিন্তু বাইরে থেকে ভেতরে আসে সহজ নয় রাত্রি দশটার পর চাকরদের মধ্যে একমাত্র ভোলাই ভেতরে ছিল আমি ঘুমিয়ে পড়েছিলাম ভোলা কখন উঠে গেছে আমি জানি না হয়তো সে পৌনে বারোটার সময় উঠে গেছে দেরাস থেকে নেকলেস নিয়ে চুবি চুবি বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেছে নিচে হয়তো তার সরের লোক ছিল বঙ্কেশ মণিময়কে জিজ্ঞেস করল আপনি একটা লোকই দেখেছিলেন হ্যাঁ দ্বিতীয় জনপ্রাণী সেখানে ছিল না যুবতীর দিকে ফিরে আ আর কেউকেশ কিছুক্ষণ সিগারেট টানল শেষে রসময় কে বলল তারপর আপনি কি করলেন রসময় বললেন তখন বারোটা বেজে গেছে বাপ বেটায় পরামর্শ করে থানায় টেলিফোন করলাম মণি নিচে নেমে গিয়ে সদর দরজার কাছে দাঁড়িয়ে রইল যাতে বাড়ি থেকে কেউ বেরোতে না পারে থানার বড়ো দার্গো অমরেশবাবুর সঙ্গে আমার পরিচয় আছে বিশিষ্ট ভদ্রলোক ভাগ্যক্রমে তিনি থানায় উপস্থিত ছিলেন ফোনপে তখনই তিন চারজন লোক নিয়ে এসে পড়লেন প্রথমে তো দোতলার ঘরগুলো খানা তল্লাশ হল চাকরিরা ঘুমত ছিল ভোলাও ছিল পুলিশ তন্ন তন্ন করে তল্লাশ করল কিন্তু নেকলেস পাওয়া গেল না অমরেশবাবু তখন তেতলায় খানা তল্লাশ করলেন বলা যায় না হয়তো চোর নেকলেস চুরি করে এখানেই কোথাও লুকিয়ে রেখেছে পরে তাক বুঝে সরাবে কিন্তু এখানেও নেকলেস পাওয়া গেল না অমরেশবাবু তারপর ভোলাকে চেরা আরম্ভ করলেন ভোলার শিকার করলো সে নিচে নেমে গিয়েছিল সে বলল আন্দাজ ১১টার সময় আমি ঘুমিয়ে পড়েছি দেখে সে দোতলায় নেমে যায় অন্য চাকররা তখন ঘুমিয়ে পড়েছিল ভোলাও শুয়ে পড়লো কিন্তু তার ঘুম এলো না তখন সে খোলা হাওয়ার খুঁজে নিচে গিয়ে ফুটপাতে দাঁড়ালো মনিময় যে ক্লাব থেকে ফেরেনি তা সে জানত না সে ফুটপাতে গিয়ে দাঁড়াবার সঙ্গে সঙ্গে দেখতে পেলো মনি আসছে তখন সে তাড়াতাড়ি ফিরে এসে আবার শুয়ে পড়ল কারণ রাত্রিরে চাকর বাইরে যাওয়ার কড়া বারুণ আছে এটা তার ভয়ান নেকলেসের কথা সে জানে না অমরেশবাবুর জেরায় আরও জানা গেল ভোলার দুই ভাই কলকাতায় থাকে মেছুয়া বাজারে তাদের বাসা ভাইদের সঙ্গে ভোলার বিশেষ দহরম মহরম নেই তবে মাঝে মাঝে কাজ না থাকলে তাদের বাসায় দেখা করতে যায় সে অমরেশবাবু যতক্ষণ ভোলাকে সল জবাব করছিলেন ততক্ষণ তার সঙ্গীরা রাস্তা দুপাশে তল্লাশ করছিল আনাজ কানাজ ডাস্টবিন সব খুঁজে দেখছিল মনিও তাদের সঙ্গে ছিল কিন্তু কিচ্ছু পাওয়া গেল না এইসব ব্যাপারে ভোর হয়ে গেল অমরেশবাবু দোতলায় একজন লোক রেখে চলে গেলেন ভোলাকে বলে গেলেন এ বাড়ি থেকে বেরোবার চেষ্টা করলেই তাকে গ্রেপ্তার করা হবে তারপর তারপর জানেন যত বেলা বাড়তে লাগলো না তত আমার আমার মন একবারে অস্থির হয়ে উঠতে লাগলো অমরেশবাবু কাজের লোক চেষ্টা ত্রুটি করবেন না আমি তো আপনার এত বিশ্বাস আশা করি বিশ্বাসের মর্যাদা রাখতে পারব ভোলা চাকর তো বাড়িতেই আছে হ্যাঁ দোতলার ঘরে আছে তাকে একবার ডেকে পাঠালে দু প্রশ্ন করে দেখতাম ব্যস্ত মনে রসময় ছেলের দিকে তাকালেন মনিময় চলে গেল এবং কিছুক্ষণ পরে ভোলাকে নিয়ে ফিরে এলো ভোলার চেহারা সাধারণ ভৃত্ত্রেণীর লোকের চেহারা থেকে খুব একটা আলাদা নয় এক জাতীয় মুখ আছে যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শীর্ণ ও অস্থির সার হয়ে পড়ে উঁচু নাক ও ছুঁচলো থুতনি প্রাধান্য লাভ করে ভোলার মুখ সেই জাতীয় শরীর বাঁশের মতো পাকানো বয়স চল্লিশের কাছাকাছি তার চোখের দৃষ্টিতে ভয়ের চিহ্ন নেই কিন্তু সংযত সতর্কতা আছে বোমকেশ তাকে আপাদ নিরীক্ষণ করে বলল ভোলা তোমাকে দু একটা প্রশ্ন করতে চাই ভোলা সহজভাবেই বলল আগে নাম কি ভোলানাথ দাস দেশ মেদিনীপুর জেলায় কলকাতায় কতদিন আছো তা পনেরো বছর হবে তোমার দুই ভাই তারা কলকাতায় বনি বোনা আছে দাদারা লেখাপড়া জানা লোক আমি মুখ সুক্ষু মান তোমার দাদারা কি কাজ করে বর্দা পোস্ট অফিসে কাজ করে মেজদা কর্পোরেশনের জমা দা তুমি বিয়ে কর নি করেছিলাম বহু মরে গেছে এ বাড়িতে কতদিন কাজ করছো দেড় বছর তার আগে কোথায় কাজ করছো অনেক জায়গায় কাজ করেছি কী কাজ এগে পাটেপা পা কাজ অন্য কাজ করবার বিদ্যে আমার নেই বিদ্যা না থাক বুদ্ধি যথেষ্ট যে আছে সে বিষয়ে সন্দেহ নেই যে বুদ্ধি নিজেকে প্রচ্ছন্ন করে রাখতে পারে সেই বুদ্ধি বোমকেশ আবার আরম্ভ করল সকলে সন্দেহ করেন ভোলা যে তুমি হীরের নেকলেস চুরি করেছো। ভোলা চাচা চাচামিচি করল না শান্তভাবে অস্বীকার করলো একে হীরের নেকলেস আমি চোখে দেখিনি কাল যখন মনিময় বাবু নেকলেসের বাক্স এনে রসময় বাবুকে দেন তখন তুমি তার পায়ে মালিশ করে দিচ্ছিলে তাই তো একটা বাক্স এনে দিয়েছিলেন বাক্সে কি আছে আমি জানতাম না কিছু আন্দাজ করতে পারি রসময় বাবু যখন বাক্স খুলবার আগে তোমাকে চলে যেতে বললেন তখনও কিছু আন্দাজ করনি আজ্ঞা না বোমকেশ কিছুক্ষণ ভোরু কুচকে চুপ করে রইল তারপর হঠাৎ চোখ তুলে বলল কাল সন্ধের পর তুমি বাড়ি থেকে বেরিয়েছিলে এতক্ষণে ভোলার চোখে একটু উদ্বেগের চিহ্ন দেখা দিল কিন্তু সে সহজ বলল আগে বেরিয়েছিলাম একটা গাম ছাঁকেন ছিল তাই বৌ কাছে ছুটি নিয়ে বেরিয়েছিলাম বোমকেশ যুবতির দিকে তাকাল সে ঘাড় নেড়ে সায় দিল রসময় বাবুর মুখ দেখে মনে হল তিনি এ খবর জানতেন না মণিময়ও জানত না কারণ সে তার ক্লাবে চলে গেছিল কিন্তু বোমকেশ জানল কি করে অন্ধকারে ঢিল ঝুড়ে সে ভোলাকে জিজ্ঞেস করল কতক্ষণ বাইরে ছিলে ঘণ্টা খানে গামছা কিনতে এক ঘন্টা লাগলো গামছা কিনে খানিক এদি করে ঘুরে বেড়িয়েছিলাম কারোর সঙ্গে দেখা করি এক না তোমার বন্ধু বান্ধব কেউ নেই চেনাশোনা দু চারজন আছে বন্ধু নেই যাক अच्छा तो कल रात खावा दुम रसमयरा जेगे ना घूमिए पड़े क्यों जेगे भारक तुम्हें আচ্ছা কিন্তু রাত বারোটার সময় রাস্তায় বেরিয়েছিলে কেন অনেকক্ষণ শুয়ে শুয়ে ঘুম এলো না তখন নিচে নেমে গেলাম ভেবেছিলাম খোলা জায়গায় খানিক দাঁড়ালে ঘুম আসবে কতক্ষণ দাঁড়িয়েছিল ফুটপাথে দু তিন মিনিটের বেশি নয় দাদাবাবু যে কেলাপ থেকে ফেরেননি তা জানতাম না দেখলাম তিনি আসছেন তাই তাড়াতাড়ি চলে এলাম সিঁড়ির দরজা বন্ধ করেছিলে দাদা বাবু আসছেন তাই বন্ধ করিনি বোমকেশ আরেকবার ভোলার আপাদ মস্তক নিরীক্ষণ করল মনে হয় মনে মনে তার স্থির বুদ্ধির প্রশংসা করল তারপর শুকনো গলায় বলল আচ্ছা তুমি এখন যেতে পারো ভোলা চলে গেল সদর দরজা বন্ধ হওয়ার আওয়াজ আসার পর রসময় জিজ্ঞাসু চোখে ব্যোমকেশের দিকে তাকালেন কি মনে হলো বলল ভারী হুঁশিয়ার লোক তবে কাল সন্ধেবেলা যে বেরিয়েছিল সেটা শিকার করেছে তাতে কি প্রমাণ হয় প্রমাণ কিছুই হয় না তবে ওর যদি কেউ স্বরের লোক থাকে চুরির আগে তার সঙ্গে নিশ্চয়ই দেখা করেছিল নইলে নেকলেসটা লোপাট হয়ে গেল কি করে তা বটে ভোলা সম্বন্ধে আর বেশি আলোচনা করা গেল না দরজায় টোকা পড়ায় মণিময় চলে গেল এবং অবিলম্বে পুলিশের দারোগার পোশাক পরা এক ভদ্রলোক ভেতরে ঢুকলেন লম্বা চওড়া চেহারা ব্যক্তিত্বান পুরুষ দারোগা অমরেশবু সন্দেহ নেই রসময় উঠবার উপক্রম করে সবিনয় বলল এ কি অমরেশবাবু কি খবর আপনি আবার এলেন যে অমরেশবাবু চেয়ারে বসে পড়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন মেছো বাজার গিয়েছিলাম ভোলার ভাইয়েদের বাসাখানা তল্লাশ করতে কিন্তু এই সময় আমাদের উপর নজর পড়ায় তিনি থেমে গেলেন রসময় বাবু অপ্রতিভভাবে পরিচয় করিয়ে দিলেন ইন্সপেক্টর মন্ডল ইনি ইনি বঙ্কেশ বক্সি বোধহয় নাম শুনেছেন বাবু সোজা হয়ে বসলেন তারপর উৎফুল্ল স্বরে বললেন আরে বিলক্ষণ শুনেছি বোমকেশ বক্সির নাম কে না শুনেছে আপনি আচ্ছা আচ্ছা আচ্ছা আপনার নাম প্রমোদ বরাটের কাছেও শুনেছি মশাই প্রমোদকে মনে আছে তো গোলাপ কলোনির ব্যাপারে তদন্ত করেছিল হ্যাঁ প্রমোদ আমার বন্ধু বোমকেশ শেষে বলল হ্যাঁ হ্যাঁ প্রমোদ বাবুকে খুব মনে আছে ভারী বুদ্ধিমান লোক হ্যাঁ সেই কিন্তু আপনার পরম ভক্ত তার কাছে আপনার অদ্ভুত ক্ষমতার গল্প আমি শুনেছি তা আপনিও এই নেকলেস চুরির ব্যাপারে আছেন নাকি বেশ বেশ বেশ বেশ বেশ বেশ আপনাকে পাওয়া তো ভাগ্যের কথা হ্যাঁ প্রমোদের মুখে শুনেছি আপনার খ্যাতির কোনো লোভ নেই কেবল সত্যান্বেষণ করেই আপনি সন্তুষ্ট বোমকেশ মুখ টিপে হাসল মন্ডল যার যা আছে সেটা চায় না এই হলো প্রকৃতির নিয়ম এই ব্যাপারে খ্যাতি যদি কিছু প্রাপ্য হয় আপনি পাবেন मरेश बाबर दि फिर अपनी भोलार भर बाशा सर्च करू पा भाईरा क्जे ब কিন্তু আতিপাতি করে খুঁজেও কিছু পাওয়া গেল কিন্তু সরের লোক আছে রইলে নেকলেসটা লোপাট হয়ে গেল কি করে মনিময় বাবু এবং তার স্ত্রী কিন্তু অন্য লোক দেখেননি ওরা যখন ভোলাকে দেখেছেন তার আগেই হয়তো স্বরের লোক মাল নিয়ে সরে পড়েছে মণিময় বাবু স্ত্রী অনেকক্ষণ ধরে বাবু দ্বিধা ভরে প্রশ্ন করলেন আচ্ছা আপনার কি মনে হয় ভোলার কাজ নয় এখন কিছু মনে হচ্ছে না তত্ত্বতলাশ যা করবার সবই আপনি করেছেন কিছুই বাকি রাখেননি এখন শুধু ভেবে দেখতে হবে সে উঠে দাঁড়ালো এখন উঠি যদি ভেবে কিছু পাওয়া যায় আপনাদের জানাবো বাড়ি ফিরে ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম আচ্ছা তোমার সন্দেহটা কার ওপর ব্যোমকেশ পাঞ্জাবি খুলতে খুলতে বলল তিনজনের ওপর চমকে উঠে বললাম তিনজন তিনজন কারা ভোলা মনিময় এবং মনিময়ের স্ত্রী বলে বোমকেশ স্নান করতে চলে গেল আমি বসে বসে ভাবতে লাগলাম দিক দিয়ে তিনজনকেই সন্দেহ করা যায় বটে রসময় দেরাজ থেকে নেকলেস সরানো তিনজনের পক্ষেই সম্ভব বড় মানুষের ছেলেদের সময় টাকার দরকার মণিময় ক্লাবে গিয়ে তাস পাশা খেলে নিশ্চয়ই বাজি রেখেই খেলে হয়তো অনেক টাকা দে হয়েছে भये किा मणिमय स्त्री मेटी देखते शांतु मुखे उद्वेगर भावना कयनार प्रति स्त्री जि लोभ अवस्था विशेष खूब तीव्र हो उठते কিন্তু যেই চুরি করুক চোরাই মাল বেমালুম কথাবার্তা বিশেষ বলল না বিকেলে চা খাওয়ার সময় হঠাৎ বলে উঠল চলো একবার ঘুরে আসা যাক মানে কোথায় ঘুরবে রসময় বাবুর বাড়ির সামনে ফুটপাতে জায়গাটা ভালো করে দেখা হয়নি তখন পায়ে হেটে আমাদের বাসা থেকে রসময় বাবুর বাড়ির সামনে দুপাশে দোকানগুলো খোলা রয়েছে একটি হোমিওপ্যাথি ওষুধের দোকান একটি ঘড়ির দোকান দুটি বস্ত্রালয় সব দোকানেই খরিদ্দারের যাতায়াত ফুটপাথে পথচারী ভিড় रसमय बाड़ी तीन तलाय गोटाचारिक जाय स्त्री पथर दिखाई चोकाम बोमकेश हठात थेमे गृष्ट रसमयर सदर दरजार दिखे तक दृष्टि अनुसरण कर देखल दरजा खुले मणिमय बैरिए তারপর ধুতি গেঞ্জি হাতে ভরা একটি আবার ফিরে যাওয়ার উপক্রম করল এই যে মণিময় বাবু কাকে চিঠি লিখলেন মুকেশের কণ্ঠস্বরে মণিময় চমকে উঠল আমাদের দেখে সভিনয় বলল আরে কি আপনারা কিছু খবর আছে নাকি বলল আমার খবর পরে দেবেন তাড়াতাড়ি সেই কাল ভোরের ক্লিয়ারেন্সে যাবে যাগে কিন্তু আপনি নিশ্চয়ই কিছু ভালো খবর পেয়েছেন বলুন না সত্যি বলুন না বোমকেশ বলল বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখনো কিছু খবর পাইনি কিন্তু এখন পেয়েছি কি খবর নেকলেসের সন্ধান পেয়েছেন পেয়েছি সব কথা পরে বলবো এখন আমাকে একটা জরুরি কাজে যেতে হবে মনিময় মণিময়বাবু একবারটি ওপরে আসবেন না আসলে বাবা আপনার কাছ থেকে খবর পাওয়ার জন্য একবারে অস্থির হয়ে রয়েছেন খানিক চিন্তা করে বোমকেশ বলল না জরুরি কাজটা আগে সারতে হবে অজিত তুমি বরঞ্চ ওপরে যাও বাবুকে আমার পক্ষ থেকে বলে দিও কাল সকালে তিনি নেকলেস ফিরে পাবেন বলে সে হনহন করে চলে গেল আমি মনিমার সঙ্গে ওপরে গেলাম রসময় বাবু বিলক্ষণ হতাশ হয়ে পড়েছিলেন কিন্তু কথাবার্তা শোনার পর বারবার উদ্বেগ ভরে আমাকে জিজ্ঞেস করতে লাগলেন সত্যি পাবো তো ঠিক পাবো বলুন না অজিত বাবু ঠিক পাবো তো আমি বললাম বোমকেশ কখনো কাউকে মিথ্যে আশ্বাস দিয়েছে এরম কিন্তু আমি শুনিনি সে যখন বলেছে পাবেন তখন নিশ্চয়ই পাবেন তারপর চা কে কো সিগারেট খেয়ে ক্যাডিলের গাড়ি চড়ে বাড়ি ফিরলাম সন্ধ্যা হয়ে গিয়েছিল কিন্তু বোমকেশ তখনো ফেরেনি আরও ঘন্টাখানেক খানেক পরে সে ফিরল জিজ্ঞেস করলাম কি হে গিয়েছিল কোথায় থানায় দারোগা অমরেশ বাবুর সঙ্গে ছিল তার সঙ্গে খেতে বসার সময় সত্যপতি আমার মুখ লক্ষ্য করে বলল কি হলো মুখ গোমরা কেন বললাম তোমার প্রতিদেবটি একটা কচ্ছপ সত্যপতি মুখ টিপে আসলো এত থাকতে কচ্ছপ কেন কারণ কচ্ছপ কথা বলে না ব্যাপার বুঝে সত্যবতির মুখ সহানুভূতিপূর্ণ হয়ে উঠল সে সত্যি বাপু কি রাগ যে হয় আমাদের বুদ্ধি একটু কম। কম তাই বলে নয় তাড়াতাড়ি খাওয়া সেরে শুয়ে পড়লাম ঘুম ভাঙল একেবারে শেষ রাত্রে বোমকেশ ঠেলা দিয়ে আমায় ঘুম থেকে তুলে বললো অজিত অজিত উঠোমুটো এক্ষুনি বেরোতে হবে ওটো চা তৈরি ছিল তাড়াতাড়ি গলা প্রকরণ করে কোথায় চলেছি তাও জানি না কিছু দূর অগ্রসর হওয়ার পর বুঝলাম রসময় বাবুর বাড়ির দিকেই যাচ্ছি জিজ্ঞেস করলাম এরম শেষ রাত্রে রসময়বাবুর সঙ্গে তোমার কি দরকার রসময় বাবুর সঙ্গে দরকার নেই তাহলে কি এরকম রাত্রিরবেলা বেরোবার কি দরকার ছিল ছিল জানুই তো ওস্তাদের মার শেষ রাতে ও আচ্ছা মানে তুমি সোজা কথা বলবে না শুধু হেয়ালি করবে বোমকেশ মুচকি হেসে বলল রসময়বাবুর বাড়ির দেয়ালে যে ডাকবাক্স আছে তার প্রথম ক্লিয়ারেন্সের সময় হচ্ছে পাঁচটা আজ যখন ডাকবাক্স খোলা হবে তখন সেখানে আমি উপস্থিত থাকতে চাই মাথার মধ্যে দপদপ করে কয়েকটা বাতি জ্বলে উঠল কিন্তু অন্ধকার পুরোপুরি দূর হল না বললাম তুলে বলল। ধৈর্য সখা, তাহলে কয়েকটা গলিগঞ্জের ভেতর দিয়ে চলবার পর রসময় বাবুর বাড়ির সামনে গিয়ে আমরা উপস্থিত হলাম গলি যেখানে বড় রাস্তায় মিলিয়েছে সেখানে দুটো লোক প্রচ্ছন্নভাবে দাঁড়িয়ে আছে বোমকেশ রাজের সঙ্গে ফিস ফিস করে কথা বলল তারপর আমরাও গলির মুখে প্রচ্ছন্ন হয়ে দাঁড়ালাম হাতঘড়িতে দেখলাম পাঁচটা বাজতে দশ মিনিট এখনো রাস্তায় লোক চলাচল আরম্ভ হয়নি মাঝে মাঝে সবজি বোঝাই ট্রাক গুরু গম্ভীর শব্দে চলে যাচ্ছে রসময়বাবুর বাড়ি অন্ধকার सामने लैम पोस्ट बंध सदर दरजार ऊपर आलो फिल दरजार पास बक्सर लाल रंग असंख्य इश्तेहारे चापा पड़े ग्सा सहजे बोझाई जाए ना एक मिनिट काटते लगल घड़ी टिकट शब्द जान जर बुकर मध्य सुनते शरस्त स्नायु पेशी शक्त हो उठल लोकटा कख जान निश्दे डाकबक्सर सामने इसे दाड़ी जान भौतिक आविर्भव गाए खाकी पोशाक धेटो बड़ बड़ झोला बोमकेश हाथ ने इशारा करल हमारे शिकार मत धीरे धीरे एगिए गल गल्त देख दूजोड़ा लोक मतशब्दे डाक अग्रसरसंदेह लोकटा डाकबक्सर दरजा खुलते गिरेरल घर फिर आठ जन के देखे हठात कर डाकबक्स खोला दर्जा बन्ध कर पीठ दिए डाकबक्स आड़ालमकेश कड़ा सुरेल तुम्हार नाम भूतनाथ दास तुम भोलार बड़ भाई भूतनाथ दास मुखाना भय शीर्ण बिकृत हो गल चोक दुटो जान ठीकड़े बड़ी आस थरथर का बोल अमरेश बाबू मरेश बाबू लक्ष्य कर हाथ रखल अनुभव कर एक नाटक भंगीते भूतनाथ के जान भय पाइवर चेष्टा हमसे चे। चेष्टा फलप्रसू हल भूतनाथ एके हारा गो হঠাৎ উগ্র তার স্বরে কেনে উঠল সে থামতেই অমরেশবাবুদের কাঁধে এটা ঝাঁকানি দিয়ে বললেন কোথায় রেখেছো জোরাই মাল বার করো ভূতনাথ বাবু পায়ের ওপর উপুর হয়ে পড়ে বললো नेकलेस रसमय बाबुर बाड़ी देवाले गाथा डाकबक्सर मध्य छमरीश बाबू बोलें बार कर भूतनाथ उठे डाकबाक्स दिखे फिर তার হাত ঢুকিয়ে বাক্সের পেছন দিকের সময় লাগে সাদা কাপড়ে সেলাই করা ব্রাউন ষোলো পেজি বইয়ের মতো আকার আয়ত হল ভূতনাথ সেটা বাবুর হাতে দিয়ে কাতর স্বরে বলল বাবু ধর্মজানের ভেতরে কি আছে আমি আমি ধর্ময এই সময় রসময়ের সদর দরজা খুলে গেল লাঠিতে ভর দিয়ে রসময় বাবু এবং তার পেছনে মনিময় ও মণিময়ের স্ত্রী বাইরে বেরিয়ে সকলের সদ্য ঘুম ভাঙা চোখে সবিশ্বয় উদ্বেগ রসময় বললেন আপনার নেকলেস খুলে দেখুন বেলা আন্দাজ সাড়ে নটার সময় আমরা দুজনে আমাদের বসবার ঘরের চৌকির ওপর মুখোমুখি বসেছিলাম সত্যবতীকে আরেক এক প্রস্ত চায়ের ফরমাশ দেওয়া হয়েছে নেকলেস পর্বের রহস্য উদ্ঘাটন চলছে বৌকেশ বলল অনর্থক হয় রানী ডাক বাক্সটা পাশেই আছে এটা যদি প্রথমে নজরে পড়তো তাহলে পাঁচ মিনিটের মধ্যে সব নিষ্পত্তি হয়ে যেত কলকাতা শহরের দেয়ালে গাঁথা অসংখ্য ডাক আছে কিন্তু হঠাৎ চোখে পড়ে না ডাক বাক্সের রাঙা গায়ে ইস্তাহারের কাগজ জুড়ে তাকে প্রায় অদৃশ্য করে তুলেছে যারা জানে তাদের কোনো অসুবিধে নেই কিন্তু যারা জানে না তাদের পক্ষে খুঁজে বার করাটা মুশকিল প্রথম যখন নেকলেস চুরির বয়ান শুনলাম তখন জনের উপর সন্দেহ হলো। ভোলা মনিময় বাবু এবং মনিময় বাবু স্ত্রী এদের মধ্যে কোনো একজন চোর কিংবা এমনও হতে পারে যে এই তিনজনের মধ্যে দুজন স্বর করে চুরি করেছে মণিময় এবং ভোলার মধ্যে স্বর থাকতে পারে আবার স্বামী মধ্যে স্বর থাকতে পারে একমাত্র ভোলা এবং মণিময়ের স্ত্রীর মধ্যে সাজস থাকার সম্ভাবনাটা বাদ দেওয়া যায় কিন্তু চুরি যেই করুক চোরায় মাল গেল কোথায় চুরি জানাজানি হবার এক ঘন্টার মধ্যে পুলিশ এসে বাড়ির দোতলা তেতলা খানা তল্লাশ করেছিল কিন্তু বাড়িতে মাল পাওয়া গেল না একমাত্র ভোলাই দুপুর রাতে রাস্তায় নেমেছিল কিন্তু সে বাড়ির সামনেই দাঁড়িয়েছিল দূরে কোথাও যায়নি অন্য কোনো লোকের সঙ্গে তার দেখাও হয়নি ভোলা যদি চুরি করে থাকে তবে সে নেকলেস নিয়ে করলোটা কি মনিময় এবং তার স্ত্রীর সম্বন্ধে ওই একই প্রশ্ন তারা গয়নাটা কোথায় লুকিয়ে রাখল তিনজনের উপর সন্দেহ হলেও প্রধান সন্দেহভাজন ব্যক্তি অবশ্যই ভোলা মনিময় যখন নেকলেস এনে বাবাকে দিল তখন সে সেখানে উপস্থিত ছিল কেসের মধ্যে গয়না আছে তা অনুমান করা তার পক্ষে নয়। সময় সে গামছা কেনার ছুতো করে বাইরে গিয়েছিল এইটাই তার সবচেয়ে সন্দেহজনক কাজ সে যদি বাইরের লোকের সঙ্গে সাজস করে চুরির মতলব করে থাকে তবে সহকারীকে খবর দিতে যাওয়া তার পক্ষে স্বাভাবিক কিন্তু সে গয়না চুরি করে সহকারিকে দিল কি করে তারপর ধর মনিময়ের কথা মনে করো মনিময় আর তার স্ত্রীর মধ্যে সাজস ছিল মনে করো রাত্রির ১১টার সময় মনিময় ক্লাব থেকে বাড়ি এসেছিল বাপের আজ থেকে গয়না চুরি করে আবার বেরিয়ে গিয়েছিল তারপর গয়নাটা কোথাও লুকিয়ে রেখে পৌনে বারোটার সময় বাড়ি ফিরে এসেছিল অসম্ভব নয় কিন্তু তা যদি হয় তাহলে ভোলা কি জানতে পারতো না আর জানতে পারলে সে কি চুপ করে থাকতো। এই সময়ে সত্যবতী চা নিয়ে প্রবেশ করল এবং আমাদের সামনে পেয়ালা রেখে হাসি হাসি মুখে বলল এই যে কচ্ছপের মুখে বুলি ফুটেছে দেখছি কিন্তু সত্যবতী তার দৃষ্টি সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে বলল বলছ বলো এখন আমার হাত জোড়া পরে কিন্তু আবার বলতে হবে বলে সে চলে গেল আমরা কিছুক্ষণ নীরবে বসে চা পান করলাম कच्छपर उपमा के पसंद है बुझते विशेष असुविधा हाँ मन आमोद अनुभव कर लारक पे कच्छप बोल जैक किचुण पर से आरभ कर लणिमय और बौर ओपर जो सन्देह से कथा भेबे मोटिवर कथा तक भावनी মণিময়ের মোটা টাকার দরকার হতে পারে তার বউয়ের গয়নার প্রতি লোভ থাকতে পারে কিন্তু ওদের পারিবারিক জীবন যতটা দেখলাম তাতে চুরি করার দরকার আছে বলে মনে হয় না রসময় বাবু স্নেহময় পিতা স্নেহময় শ্বশুর ছেলে এবং পুত্রবধুকে তার অদেও কিছুই নেই যা চাইলেই পাওয়া যায় তা কেউ চুরি করে না ভোলার কথা কিন্তু সম্পূর্ণ আলাদা সুযোগ এবং মোটিভ দুই তার পুরো মাত্রায় আছে লোকটা ভারী ধূর্ত আর স্থির বুদ্ধি হয়তো চাকরিতে ঢুকে অবধি সে চুরির মতো বাঁটছিল এবং মনে মনে প্ল্যান ঠিক করে রেখেছিল কাল বিকেলবেলা মস্ত দাও সুযোগ জুটে বাড়িতে দামি গয়না এসেছে কিন্তু গিন্নি সিন্ধুকে চাবি নিয়ে তীর্থ করতে চলে গেছেন ভোলার সাজস ছিল তার বড় ভাই ভূতনাথের সঙ্গে ভেবে দেখো কেমন যোগাযোগ থ পোস্ট অফিসে কাজ করে তার কাজ হচ্ছে রাস্তার ধারে ডাকবাক্স থেকে চিঠি নিয়ে ঝোলায় ভরে পোস্ট অফিসে পৌঁছে দেওয়া হালফিল বৌবাজার এলাকায় তার কাজ সকাল বিকেল দুপুরে তিনবার এসে সে ডাকবাক্স পরিষ্কার করে নিয়ে চলে যায় ভোলা গামছা কেনার ছুতো করে ভূতনাথের কাছে গেল তাকে বলে এলো সকালবেলা ডাক পরিষ্কার করতে গিয়ে সে ওই ডাক মধ্যে একটা প্যাকেট পাবে সেটা যেন সে নিয়ে না যায় ডাক বাক্সতেই রেখে দেয় তারপর পুলিশের হাঙ্গামা কেটে যাওয়ার পর সেটা বাড়ি নিয়ে যাবে সাধারণ ডাক প্যাকেট কেউ ফেলে না তাই প্যাকেট চিনতে কোনো কষ্ট নেই বিশেষত এই প্যাকেটে সম্ভবত ঠিকানা লেখা থাকবে না ভূতনাথ লোকটা ভালো মানুষ গোছের কিন্তু সে লোভে পড়ে গেল লোভে পাপ পাপে মৃত্যু চাকরিত যাবেই সম্ভবত শ্রীঘর বাসও হবে কাল বিকেল পর্যন্ত আমি অন্ধকারে হাতড়াচ্ছিলাম তারপর যেই দেখলাম মনিময় ডাক চিঠি ফেলছে অগ্নি সব পরিষ্কার হয়ে গেল ভোলা বলেছিল তার এক ভাই পোস্ট অফিসে চাকরি করে কে চোর কি চুরি করেছে চোরাই মাল কোথায় আছে কিছু অজানা রইল না বোলা সিঁড়ি দিয়ে নেমে টুক করে প্যাকেটটা ডাক ফেলে আবার উপরে উঠে গিয়েছিল হয়তো দরজার সামনে মিনিট খানে দাঁড়িয়েছিল হাঁপ নেবার জন্য মণিময় যে ক্লাব থেকে ফেরে নিয়ে এবং মনিময়ের বউ যে জানলায় দাঁড়িয়ে স্বামীর পথ চেয়ে আছে তা সে জানতো না আমি যখন ব্যাপারটা বুঝতে পারলাম তখন সটান বাবুর কাছে চলে গেলাম ভোলার দাদা ভূতনাথ কি কাজ করে পোস্ট অফিসে খবর নিয়ে জানা গেল তখন বাকি রইল শুধু আসামিদের ফাঁদ পেতে ধরা এবং স্বীকারোক্তি আদায় করা দরজায় ঠকঠক শব্দ শুনে উঠে গিয়ে দরজা খুললাম মণিময় দাঁড়িয়েছে হাসি মুখে বলল সুপ্রভাত বাবা পাঠিয়েছেন বুমকেশ ভেতর থেকে বলল আরে আসুন মনিময় বাবু মনিময় ভেতরে এসে বসল पकेट छोट्ट नील मखमल बाबा पायर जा आपना नीजे तार जाओ ना उपयुक्त ऐले थे बुड़ो मानुष क्यों आसबेंकलेस पे खुशी तो मणिमय हेसे घाट नारल से जिनारती भारत नए कोमकेश बाबू कि जिनकेश कौटुता मटर मत एक हीड़े झकझक कर उठल हीर आंग बोमकेश आंगटीटा ससम्भ्रमे निण करवाद अपनारेबें तो नई ना खेल मणिमय ना आज एकपुरे ट्रेने दिल्ली फिर दिन आसबो तनीम चले गेतर दिक्कत सत्यपत प्रवेश कर लो বোধ হয় পর্দার আড়ালই ছিল ললিত কণ্ঠে বলল দেখি দেখি কি পেলে লুকিয়ে ভেলা তাল করছিল আমি নিয়ে বললাম এই নাও এটা বোমকেশের প্রতিভার উপযুক্ত নয় এবং বোমকেশও উপযুক্ত নয় সুতরাং এটা তোমার আংটি দেখে সত্যবতীর চোখ আনন্দে বিস্ফারিত হয়ে উঠল এতক্ষণ বোধ হয় শেষ হয়ে গেল সত্যবতী আংটি পরে চকিতে অন্তর্হিতা হলো বঙ্কেশ তক্ত পোষে এলিয়ে পড়ে গভীর নিশ্বাস ছাড়লো বলল। গহনা কর্মন গতি আমি বললাম হম ঠিক কথা এবং গহনার গতি গৃহিণীর দিকে শুনছিলেন বোমকেশ কাহিনী মণিমন্ডল রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বোমকেশ বক্সির চরিত্রে মী গল্প পাঠে অজিত এবং দ্বারোগা অমরেশবাবুর ভূমিকায় দ্বি রসময় সরকার জগন্নাথ বসু মণিময় সরকার সমক সত্যবতী শ্রী মণিময় স্ত্রীর চরিত্রে গোধুলি। ধনী পরিকল্পনা ও আবহ সঙ্গীত সৌম্য এবং শুভ ভোলা ভূতনাথ দাস গল্পের সূত্রধার শব্দগ্রহণ এবং পরিচালক আমি অগ্নি शेषे दी नाइन पॉइंट थ्री मिर्चिर तरफ आंतरिक धन्यवाद श्रीमती सानंदा चक्रवर्ती के उद्योगे पास थार्ज शेष हल शरदिंदु बंदोपाध्याय लेखा बोमेश कहनी मणिमंडन आगामी सप्ताह और एक रोमाचकर गल्प नहीं हाजिर हो सनडे ससपेन्स